বাংলা রেসর বিশ্ব লাইক রহমতুল্লা ববরকিলবিনামাল সঈদুলমুরসলিন আবীনা মোহামদলা আমিনতীম লানলসবিন ফিমস কহাম আয়া জাত শমাল কুলু মিরবো মশকোর বালদাতুন তৈ্যবাতুন অরব্বুন গফুর আল্লাপাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান সম্মানিত করেন আর আল্লাহ পাক যাকে চান অপদস্ত করেন যখন মানুষের ইমান আমল ভালো হয় কর্ম ভালো হয় তখন আল্লাপাক তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মান করেন আর যখন তারা নিজের ইমান আমলকে খারাপ করে তখন আল্লাপাকের আজাব নেমে আসে আমাদের সামনে সুরায় সাবার তফসিরে এই সাবা বাসির ঘটনা রয়েছে তাদের পূর্বপুরুষ কোনো এক ব্যক্তি ছিল যার নাম ছিল সাবা প্রাচীন যুগে তার নামে এলাকার নাম পড়ে যায় অনেক গ্রামের নাম আছে কোনো পুরোনো মানুষ ছিল এলাকায় ওর নামে নাম হয়ে গেছে হয়তো এরকম আরবদের মধ্যে আমাদের দেশও হয়ে থাকে আল্লাহ ফক্রাবুল্লা আলমী তাদেরকে বহু নিয়ামত দিয়েছিলেন মানুষের দুনিয়ার নিয়ামত একটি বড় হচ্ছে আর্থিক স্বচ্ছলতা আর আর্থিক স্বচ্ছলতা আসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিরাপদ ব্যবসার রাস্তা আল্লাপাক তাদেরকে দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন আর দিক হচ্ছে চাষাবাদ আল্লাপাকরা গোলাম তাদেরকে বহু রকমের ফলমূলের বাগ বাগান দিয়েছিলেন আর বিষয়ের প্রয়োজন হয় মানুষের সুখের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিরাপত্তা যতই আপনার ধন দৌলত থাক না কেন কিন্তু যদি নিরাপত্তা না থাকে বাড়ি থেকে বেরোলে ফিরে আসতে পারবেন কি না ঠিক নেই কেউ দিবে বাড়িতে যে ঘুমাবেন আরামে ঘুম হবে কি কোন শত্রু এসে আক্রমণ করে বাড়িতে এই চিন্তা নিয়ে পেরে শান তো ঘুম আসবে না ধন সম্পদ পেয়ে ভোগবিলাসের সামগ্রী পেয়েও শান্তি পাবেন না তা নিরাপত্তা মানুষের জন্য এত জরুরি যেমন পানি মানুষের জন্য জরুরি এই নিরাপত্তাও আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন ব্যবসায়ী যে সফর হতো তাদের এতে নিরাপদ রাস্তাও আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন আসি আমরা সরাসরি কোরআন ক্যারিমের দিকে আল্লাহ পাক এরশাদ করছেন এক নম্বর পনেরোতে সুরে সাবার লাদ কান আলী সাবাইনফি মাস্ক নেহিম আয়া নিঃসন্দেহে সাবা জাতির জন্য তাদের বাসস্থানে ছিল একটি নিদর্শন শিক্ষার বিষয় মানব জাতি পর্যন্ত এদের ঘটনাবলী জেনে শুনে শিখতে পারবে কিছু জান্নাতানে আইয়া মিনি ওয়াশেমাল দুটো বাগান আল্লাহাক দান করেছিলেন তাদের শহরে ডানে এবং বামে বাড়িঘর এলাকা যদি বাঘবাগানে ঘেরা থাকে আর নানান রকমের ফলমূল পান তো আরামের শেষ আছে যা ইচ্ছা তাই খেতে পাচ্ছেন কলু মির রিজ রব্বেকুম আল্লাপাক তাদেরকে বললেন যখন তারা আল্লাপাকের অনুগত ছিল তৌহিদের ওপর ছিল আল্লাহ পাক তাদেরকে বললেন যে তোমরা তোমাদের প্রতিপালকের রিজিক খেতে থাকো নবীর মাধ্যমে আল্লাহ জানালেন অথবা আল্লাহ পাক রব্বুল আলমী যে কোনো জাতিকে যখন সুখ দান করেন তখন আল্লাহ পাক যেন বলছেন তাদেরকে যে তোমরা এই রিজিক ভোগ করতে থাকো তোমাদের জন্য দিলাম কিন্তু এগুলির মর্যাদা দেবে এগুলি যিনি দাতা তাকে চেনবে এটা আল্লাহ যেন বলছেন জাতিকে এমনিতে আসেনি আল্লাহর দান সুতরাং যার দান তার সুক্রিয়া আদে করবে ওয়স্করুহ এবং তার সুক্রিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা প্রকাশ করো বালদাতুন দাতন তই ইয়ে বড় সুন্দর তোমাদের ও রব্যনু গাফুর আর মার্জনাকারী আল্লাহ রব ভুল ত্রুটি ছোটোখাটো হইলে আল্লাহ মাফ করবেন আল্লাহর দরবারে যদি তৌবা করো সংশোধন করো তাহলে আর সুখের শহর আল্লাহ দিয়েছেন আর কি চাও ফাজু কিন্তু এরা বিমুখ হয়ে গেল আল্লাহ পাকের দিন থেকে তৌহিদ থেকে শির করা শুরু করল এই জাতির ঘটনা সম্পর্কে জানেন যে প্রাচীন যুগে যে রানী সেখানে বিলকিস ছিল সালাম আলিয়ালাম নাই তারা ইয়াসযদ আলী ইসলাম সেমিন্দুল্লাহ সূর্য পূজা করত আরও অন্য অন্য পূজা তারা করতো তাহলে এরা মুসরিক জাতিতে পরিণত হয়ে গেল আল্লাহর তৌহিদ থেকে মুখ ফিরিয়ে নিল মানুষ যখন সিরকি লেগে যায় তখন বহু পাপে জড়িয়ে পড়ে আরসালনা আল ইহিম সাইল আল আরেম আল্লাহ বলছেন আমি আজাব পাঠালাম মহাবন্যে আল্লাপাক প্লাবিত করে দিল এলাকা বাঁধ দিয়ে ঘেরা ছিল এলাকা যেমন নদী এলাকায় যারা বসবাস করে বাঁধ দেওয়া থাকে নদীর এলাকায় যাতে করে এলাকার জমি জায়গায় ফসলকে নষ্ট না করে দেয় বন্যার পানিতে নদীর পানিতে আল্লাহ পাক বলছেন ফার সালনা আলিম সাইল আরেম তাদের ওপর আমি প্রেরণ করলাম বাদ ভাগা বন্যা মানে বন্যা আরেম বাঁধ এমন বন্যা পাঠাইলাম যে যা বাঁধ ছিল ভেঙে চোরমার করে দিল সবশেষ ও বদল না হবে জন্ন তৈহিম জন্ন তৈন্যই ও কলিন খমতিন ও সইমিন সিদ্দিন কলিল যখন বন্যা হইল বাগান সব ধ্বংস হয়ে গেল বালির চর পড়ে গেল আর বালির চরে কি জন্মায় বাগান হবে যে ফলমূলের বাগান ছিল সব ধ্বংস আল্লা যাবে আল্লাহ বলছেন তাদেরকে এর বিনিময়ে দিলাম তাদের পাপের কারণে বেজনাত হিম তাদের এই দুই বাগানের বিনিময়ে দিলাম জান্নাতেন আরও দুই বাগান মানে শহরের দুই দিকে আরও গাছপালা জন্মালো কিন্তু কিসের জাওয়াতাই ওকলিন খামতিন বিষাদ ফলের বাগান মানে এমন ফলমূল জন্মালো যেগুলি মানুষ খেতে পারে না পশুর খাদ্য जारो नहीं गाजी झाउ गाच जन्म लो नदीनारा झाउ गा देखते मत सामान्य किल कुल गलम आल्ला आजाव आसल्लाह बेमा का बदला तेज दिल्ली तुफुरी कर শিরকুফরিতে লিপ্ত হয়েছিল ওয়াহাল নোজাজি ইল্লাল কাফুর আর এইরকম শাস্তির বদলা ওদেরকে দিয়ে যারা কুফরি করে অকৃতজ্ঞ হয় তাদের ব্যবসা বাণিজ্য চলছিল ইয়ামান দেশ থেকে সাবা এলাকা এমন দেশে এখান থেকে আরব উপদ্বীপের পশ্চিম দিকে লোহিত সাগরের কিনারা কিনারা সামদেশ পর্যন্ত সিরিয়া লেবানন জর্ডন মেসর ফিলিস্তিন পর্যন্ত আল্লাহ প্যালিস্টাইন এবং প্যালিস্টাইনের আশেপাশে বেতুল মোকাদ্দাস কি বরকতময় এলাকা সাম দেশকে আল্লাহ বরকতময় এলাকা বলেছেন মেরাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুভান আল্লা আসারাবি আব্দহিল ইলাম আল মসজিদ হারাম আল মসজিদ আকসা আল্লা বারাক নাউলা বরকতের এলাকা কারণ নবীদের ভূমি বহু আম্বিয়া রসুলগঞ্জ এসব এলাকায় এসছেন আল্লাহ এখানে বলছেন যে এই বিশাল এলাকা পর্যন্ত ঘন ঘন জনবস্তি ছিল ঘন ঘন শহর গড়ে উঠেছিল জনবস্তি যদি মোটামুটি ঘন থাকে দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গেলেই আবার একটা গ্রাম শহর তাহলে মাঠে ঘাটে লোকজন আছে মাঠেঘাটে যখন লোকজন থাকবে তখন রাহদানি হবে না ছিনতে হবে না তাই না কিন্তু দু চারশো পাঁচশো কিলোমিটার ধরে একেবারে মরুভূমি বা বড় মাঠ তাহলে যে কোনো সময় চিন্তায় রাহদানি হতে পারে খুনের ঘটনা করতে পারে লুটপাট হইতে পারে তাই না আরব দেশগুলিতে আপনি এত বিশাল বিশাল মরুভূমি রয়েছে যে এক এক হাজার কিলোমিটার চলে যান কোনো একটি লোক হয়তো পাওয়া যাবে না এরকম এলাকা আছে তো রকম এলাকায় একা সফর করা যদি দেশে ভালো শাসন না থাকে আর ইসলামী শাসনের বরকত সৌদি আরবে না হইলে এই নিরাপত্তা থাকবে না আবার সেই রাহাজানি আর চিন্তা আর লুটপাট আর খুন শুরু হয়ে যাবে সারা বিশ্বের জন্য আদর্শ হচ্ছে ইসলামিক শাসন দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্রাইম অপরাধ খুনের ঘটনা জেনার ঘটনা তারপরে আপনার অন্য রকমের অপরাধ লুটপাট ইত্যাদি এগুলি সবচেয়েতে কম হয় এই সৌদি আরবে এই জন্য নয় যে ওখানকার লোকেরা একেবারে সব ফেরস্তা চরিত্রের না ওখানেও খারাপ মানুষ থাকতে পারে কিন্তু সেখানে আল্লাহ পাখের নাজেলিকি তো বিধান রয়েছে যাতে রয়েছে সমস্ত রকমের সমস্যার সমাধান একজন মানুষ খুন করলে তাকে আগে চিন্তা করে নিতে হবে যে প্রশাসন শক্ত আছে ধরা তো পড়েই যাবো আ ধরা পড়লে আবার গলার বদল গলা চলে যাবে চুরি করলে হাত কাটা যাবে একটা হাত চলে যাবে আছে জেনা করলে তার শাস্তি হয়ে যাবে কিন্তু অন্য কোথাও না ওই সব ভয় নেই আর কি হবে দু চার বছর জেল তো অসুবিধা নেই বদ প্রিকৃতির লোক বেড়ে যাচ্ছে মানবরুচিত আইনের কারণে আল্লাহ ফাকরাবুল আলমিন এই নিয়ম মধ্যে ঘন জনবস্তি দিয়েছিলেন তারও সুখরিয়া আদায় করলাম ঘন জনবস্তিতে নিরাপত্তা রয়েছে তারপরে নিজের যে মানুষের প্রয়োজন সফরকালে তাও পাওয়া যায় দু চার দশ কিলোমিটার গেলে পানি পাবো পানির প্রয়োজন আছে আরাম বিশ্রাম করব তার আরাম বিশ্রামের জন্য ছায়া পাবো ঘরবাড়ি থাকলে গাছপালা থাকবে ইত্যাদি আর আরাম করা যাবে এইসব নিয়ামও তল্লাপাক সাবাবাসীকে দিয়েছিলেন কিন্তু এরা তাদের পাপের মাধ্যমে যেন আল্লাহর কাছে যেটাকে জবানে হাল বলে তাদের অবস্থা যেন বলল যে আল্লাহ সব চাই না আল্লাহ যখন অবদ্ধ হইল তখন আল্লাহ ফাকরবুল্লা আলমিন এইসব এলাকা থেকে মানুষকে উৎখাত করে দিলেন বিরান হয়ে গেল রাস্তা আর নিরাপদ থাকলো না তখন বিশাল বিশাল মরুভূমি পার হয়ে ব্যবসা বাণিজ্যের সামগ্রী নিয়ে যেতে হবে আর নিরাপত্তা নেই আল্লাহ ফাকরবুল আলমিন রসাদ করছেন ওয়াজা আল্লা বৈনাল কোরআল্লা বারাকা এই সাবাবাসীর মাঝে এবং ওই সব জনপদের মাঝে যেসব জনপদের আশেপাশে বা যেসব জনপদে আমি বরকত রেখেছি কোরআন জাহেরা দৃশ্যমান জনপদ স্থাপিত করেছিলাম অনেক গ্রাম শহর গড়ে উঠেছিল আর মানুষ বসবাস করত সফর করলে কোনো অসুবিধা নেই ওয়াকাদ্দার না ফিহা এবং তাতে সফর মঞ্জিল আমি সুনির্ধারিত করেছিলাম এমন নাই যে কিছু জায়গায় তো ঘন ঘন গ্রাম বা শহর পাঁচ কিলোমিটার গেলেই আপনি লোকজন পাচ্ছেন আর কিছু এলাকা একবারে চলে যাচ্ছেন দু চারশো কিলোমিটার আর কোনো মানুষও পান না এরকম না দু চার দশ কিলোমিটার গেলেই শহর গ্রাম তারপরে আবার শহর গ্রাম কিছুটা মাঠ তারপরে আবার শহর গ্রাম এইভাবেই তাদের সফর মনোজিল নির্ধারিত করেছিলাম তাহলে আরাম বিশ্রামের জন্য সফরের অবস্থায় সুব্যবস্থা তাদের আমি করেছিলাম আর আমি তাদেরকে বলেছিলাম সিরু আলাইয়া আলিয়া ইয়ামান আমিন রাত দিন তোমরা নিরাপদ চলতে থাকো ভ্রমণ করতে থাকো কোনো অসুবিধা নেই না চুরি না ডাকাতি না চিন্তায় না খুন কিচ্ছু হবে না ব্যবসা বাণিজ্য আরামে করো শোক দিয়েছিলাম ফাঁকা আলো তখন তারা বলল একদল বলছেন তাদের অবস্থা বলল মানে আল্লাহর যখন অবাধ্য হইল তার মানে আল্লাহ তোমার এই নিয়ামত চাই না বা তোমার দান নয় তখন আল্লাহ তাদের নিয়ামত ছিনে নিলেন নিরাপত্তা ছিল আল্লাপ নিরাপত্তা ছিনে নিলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি উপায় বিড়ি কামাক জর্দা সিগারেট গুড় এগুলি সব নেশাদার দ্রব্য ইবাদতের প্রত্যেক যে খেলাতে টাকার হার থাকে সেটাই হচ্ছে জুয়া देख किलि रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार विंगलेश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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকর্বল সাবাবাসী সম্পর্কে বলছেন যে তাদের অবস্থা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে যেন বলছে যে আল্লাহ তোমার এই নিরাপত্তার নিয়ে আমতের আমাদের কাছে কোনো মূল্য নেই অথবা তারা মুখেই হয়তো চেয়েছিল আশা আকাঙ্ক্ষাই করেছিল কথাই চেয়েছিল যে এই ঘন ঘন জনবস্তি আর এত জনসংখ্যা চাই না যেমন আজকালকার লোকেরা দেশে জনসংখ্যা চাই না এই জন্য এক কালে বলতো দুটোর বেশি নেবেন না একটা ছেলে একটা মেয়ে এখন বলছে না ছেলে হোক আর মেয়ে হোক একটা ঠিক কিনা তাহলে এরা জনবস্তি চায় না হ্যাঁ জনবল চায় না এরা তো এইরকম হতে পারে যে এদের মধ্যে এটাই ঢুকেছিল যে এত লোকজনের কি প্রয়োজন ফাঁকাল এই অবাধ্যরা বলেছিল রব্বানা বায় বায় না আসফারে না আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও মানে এত ঘন ঘন গ্রাম আর শহর এত জনসংখ্যা চায় না কম করে দাও দেশের লোক আজকাল প্রায় দেশগুলি দেশের লোক কমাতে চাইছে আল্লাহ বলছেন ওয়াজাল আনফুসাহম এরা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছিল সমস্ত রকমের পাপ দিয়ে ফাজা আল্লাহম আহাদিস তখন এদেরকে ধ্বংস করে দিয়ে কাহিনী বানিয়ে দিয়েছিলাম পুরোনো যুগে যতগুলি জাতি ধ্বংস হয়েছে এগুলি কাহিনীতে পরিণত হয়েছে আল্লাহ বলছেন এদের ইতিহাসকেও আমি কাহিনীতে পরিণত করলাম ছিল কোনো কালে এরা সুখে কিন্তু আল্লাহ সুখ ছিনে নিলেন ও মজ্জাক নাম কুল্লাম ও মজ্জাক এবং এদেরকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিলাম অস্তিত্বই থাকলো না কোথায় সাবার সে রাজত্ব আর তাদের সুখ শান্তি তাদের বাগান তাদের ভোগবিলাস কিছুই নেই ইন্নাফিজা আলে কেলা আয়াত নিশ্চয় এতে বহু শিক্ষণীয় দিক রয়েছে লেকুললে সববার শকুর প্রত্যেক ধৈর্যশীল এবং শুকুর গোজার ব্যক্তির জন্য ওয়ালাকাত সাদ্দাক আলীহী ইবলি সোজান্লাহ ইবলি সব সময় লেগে আছে এই শৈতান এ বুড়ো শৈতান তার অসংখ্য চেলা ছেড়ে রেখেছে পৃথিবীতে মানুষ চেলার জেন চেলা আছে এরা সবসময় মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিতে চায় ধ্বংস করতে চায় দুনিয়া আখেরাত আল্লাহাক বলছেন যে এই সাবাবাসীদের সম্পর্কে ইবলিসের যে ধারণা তা সত্য প্রমাণ করল মানে সফল হয়ে গেল ইবলিস পথভ্রষ্ট করতে পারলাম এদের দুনিয়ার সুখ শান্তি ছিনিয়ে নিলাম আর পরকাল ধ্বংস করলাম জাহান্নামী আমার সাথে জাহান্নামি নিতে পারলাম ফাত্তাবহ সুতরাং এরাই শৈতান অনুসরণ করেছিল ইল্লা ফারি কামাল একমাত্র একটি ক্ষুদ্র দল মমিনদের তারাই ইমানের ওপর ছিল আল সুলতান আর এই জিন শৈতানের মানব জাতির কোন কোনো আধিপত্য নেই জবরদস্তি করে কাউকে ধরে বেনামাজি বানাই না জিন হয়েছে এরকম এইরকম আধিপত্য নাই ইল্লাখের মিমান হুয়া মিনহাফিস তবে আল্লাপাক জানতে চান শয়তানকে একটা ক্ষমতা দিয়েছেন এবং শয়তান কুমন্ত্রণা দেয় জবরদস্তি করে না কিন্তু কুমন্ত্রণা দিতে থাকে আর আমি পরীক্ষা করি মানুষের মধ্যে দুটো শক্তি দিয়ে যে কোনটার প্রয়োগ করছে ভালো শক্তির প্রয়োগ করছে কি মন্দ শক্তিকে কাজে লাগাচ্ছে একটা ফেরস্তা চরিত্র আছে আর একটা হচ্ছে পাশবিক চরিত্র কোন চরিত্রটাকে কাজে লাগাচ্ছে আল্লাপাক বলছেন আমি জানতে চাই প্রকাশ করতে চাই কে পরকালে বিশ্বাসী মিমান আর কে পরকাল সম্পর্কে সন্দিহান পরকালে যদি বিশ্বাসী হন তাহলে ভালো কাজ করবেন কারণ যেতে হইতে হচ্ছে ওই দিকে যেখানে যাচ্ছেন সেখানকার চিন্তা করবেন না আপনি বিদেশে যারা থাকেন তারা এখানে বাড়িঘর তৈরি করেন না বাড়ির কথা মাতৃভূমির কথাই চিন্তা করছেন গ্রামের বাড়ি যেখানে বাড়ি তৈরি করছে সেখানকার কথা সব চিন্তা টাকা পয়সা সব পাঠাচ্ছেন ওখানে আখের জন্য পাঠান ঘর সুন্দর করে না আপনি যদি আপনি জ্ঞানী মানুষ হন আল্লাপ বলছেন অরব্য কালাকুল্ল সঈন হাফিজ হে নাবি তোমার প্রতিপালক সব কিছুর হেফাজতকারী কলিদুল্লাজিনা জাম তুমিন্দ্লাফিল আর আল্লাহকে এখন তৌহিদ সম্পর্কে আর শির্ক সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছেন হে নবী জানিয়ে দাওল্লিন আজ মিন্দুলিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে সব সম্পর্কে তোমরা ধারণা করো যে তোমাদের তারা উপাস্য দিতে পারবে লোক ভালো করতে পারবে বালা মুসিবত দূর করতে পারবে মনের আশা পূরণ করবে ওদেরকে ডাকতো দেখি লাইয়াম লেকোনাম ইস কালাজন ফিস ওয়ালাফিল আসমানে এবং জমিনের অনপরিমাণ কোন কিছুর তারা মালিক নাই ছেলে মেয়েদের দূরের কথা বড় কিছু দেওয়া অত দূরের কথা একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন কিছুর এরা মালিক নাই আল্লাহা বলছেন অমায় লুম ফি হে মামিন শিরিক আর আকাশ জমিনে আল্লাহর কোনো শরিক নেই তাদের কোনো এমন কোন শরিক নেই যে আল্লাহর সাথে অংশীদার আছে অমা আল্লাহ মিনহুম মিন জাহির আর তাদের মধ্য থেকে তাদের কোন সাহায্যকারীও নেই যে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে ওলা ইল্লা লেমান আজেন আল্লাহ আর পাকের কাছে সুপারিশের ক্ষেত্রেও জেনে নাও তার নিকট কোনো সুপারিশ কাজে আসবে না ইল্লা লেমান আজেন আল্লাহ তবে যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন সুপারিশ করার আর যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন সে নিয়ে আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন এই ধরনের পাপিদের জন্য সুপারিশ ছেলে ছিল নাস্তিক হয়ে গেছিল বেদিন হয়ে গেছিল নামাজ কিছু করতো না আল্লাহ মাফ করে না আল্লাহ পাক তারপরে ফেরেস্তাদের কথা বিশেষ করে বলেছেন সুপারিশ আমি আর করবেন আর মালাও করবেন কিন্তু আল্লাহর অনুমতি করমে ইদা ফুজলু বেহিম এ আয়তের তাফ সিরে সহিবো হারিত হাদিস রয়েছে যে আল্লাহ পাকের ফয়েসালা যখন সাত আকাশের ওপরই হয় আরো সে আজি তখন সেই ফয়সালার ঘোষণা নিকটবর্তী যারা ফেরেস্তা তারা শোনেন তাদের থেকে তার নিচে যারা ফেরেস্তার আছে তারা জিজ্ঞেস করেন তার নিচে তার নিচের আসমানে তার নিচের আসমানে এই করে প্রথম আকাশে এই সংবাদ আসে একে অপরকে জিজ্ঞাসা করেন মহাজা কাল আল্লাহর কী ফয়সালা হয়েছে আজকে এই বছরে কি আল্লাহর ফয়সালা হইল আজকে কার উন্নতি কার অবনতি হবে আজকে কার হায়াত কার মত কোন পরিবার খুশি হবে কোন পরিবার কাঁদবে আল্লাহ পাকে প্রতিদিন ফয়েস আল্লাহ কুল্লা অমিন হুয়াফিসান আল্লাহ পাকে সম্পর্কে বলছেন যে আন হাতম যখন এই ফেরিস্তাগণের অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে যখন আল্লাহর ফয়েস আল্লাহ হয় তখন ভয়ে প্রকম্পিত হয়ে থতর করে ফেরিস্তারা কাঁপে বিশাল শক্তির অধিকারী ফেরিস্তারা থত্তর করে কাঁপে আর তারা ডানা ডানা দে হয়। তারপরে যখন তাদের ভীতি দূর হয় তখন তারা পরস্পরকে বলে মা যা কালো রব্যপরের ফেরেস্তাকে নিচের ফেরেস্তারা বলে যে তোমাদের প্রতিপালু কী ফয়সালা করলেন কালো তখন ফেরেস্তারা উপর থেকে বলেন আল্লাহ ন্যায় ফায়সালা করেছেন আল্লাহ যা করেছেন সেটা হচ্ছে নাই সঙ্গত অহওয়াল আলীউল কাবির তিনি সর্বোচ্চ সুমহান কুল হে নাই বলে দমিনাসিওয়ালার আকাশ এবং ভূমি থেকে কে তোমাদেরকে রেজিক দান করেন কে বৃষ্টি দান করেন আর কে তোমাদের ফলমূল আর শস্য দান করেন কুল হে নাবি জানিয়ে দাও আল্লাহ আল্লাহ দান করেন ওয়া ইন্না আলাহ বা বাতিলপন্থীদেরকে বলু যে দুই দলের এক দল আমরা ঠিক পথে আছি আর দুটোই ঠিক এটা হইতে পারে না ওয়াই হয় আমরা আর হয় তোমরা লা আলা হুদান সঠিক পথে আছি আউফিউ দল আলী মোবিন অথবা সুস্পষ্ট ভ্রষ্টতে আছি মানুষের সাথে তর্কের খাতিরে একটু নিচে নেমে কথা বলতে হয় আপনি চিন্তা করে দেখেন ভালো করে হয় আমি ভুল পথে নয় আপনি ভুল পথে আমরা সকলে চিন্তা করি আপনিও একটু চিন্তা গবেষণা করেন যাচাই বাছাই করেন আমিও একটু যাচাই বাসাই করি আর দেখেন শেষ পরিণাম কি হয় আল্লাপাক এই ভঙ্গি মাথে কাফেরদেরকে দাওয়াত দিতে বলেছেন কুল হেন বলে আলুন আম্মা আজ রামনা আমরা যদি অপরাধ করি সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না ওয়ালানুস আল আমা তোমাদের কর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না নিজের নিজের জবাব নিজেই দিতে হবে আজকাল অপরের দোষ ধরাই নিজের দোষ খুঁজেন আর নিজের সংশোধন করেন কুল করেনবনা আমাদেরকে পাক একত্রিত করবেন কেয়ামতের দিনে সুম্মা ইয়ফতাহা বিল হাক তারপরে নাইসঙ্গত আল্লাপাক বিচার করবেন ওহ ফাহুল আলিম তিনি চূড়ান্ত ফ্যাসালাকারী এবং তিনি সর্বজ্ঞ সবকিছু জানেন দেখাও তো ওই সব তোমাদের উপাস্য যাদেরকে আল্লাহর সাথে অংশ যে এরাও আল্লাহর পার্টনার আল্লাহ ছেলে মেয়ে সন্তানদের রোগ ভালো করে না এরাও করে আল্লাহর জন্য শেষ এদের জন্য শেষ এই যে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছো তোমরা কাল্লা কখনো না এটা দিন নয় হচ্ছেন সর্বজয়ী এবং সতর্ককারী রূপে এ আয় স্পষ্ট করে যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের রিস সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য মানুষের জন্য আল্লাহ পাকে এখানে বলেছেন আর জিনের কথা এবাদতে আয়তা আল্লাহ উল্লেখ করেছেন জিনদেরকে নবী করিমসালাম ইসলামের দাওয়াত দিয়েছেন জিনেরাও ইসলাম কবুল করেছে সুরাই জিনের তফসিরে এই ক্ষেত্রে আপনি পড়ে নিতে পারেন নবী করিমসাল্সালাম শুধু আরবদের নবী নন নবী করিম সাল্লা বিশেষ কোনো গোত্রের জন্য নন নবী করিমালসালাম শুধু মুসলিমদের জন্য নন নবী করিমসালাহ ইসলাম সমস্ত মানুষের জন্য ওয়ালাহিন্না আকসারান্না সালামুন তবে অধিকাংশ লোক জানে না জানার চেষ্টাও করে না ওয়া কৌলুন তারা বলে মাতাহাজ আলাদু হে মোহাম্মদ এই যে তুমি বলছো যে কেমত আসবে কেমত আসবে আর যদি আমরা নামানি তো আল্লাহ রাজা আসবে এসব তোমার ওয়াদা কখন যে পূরণ হবে ঠাট্টা করতো এনকুন তুম স দেখি যদি সত্যবাদী হও মোহাম্মদ তাহলে দেখাও কিছু খুল হেনি দল্লাউমিন তোমাদের জন্য এমন একটা নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে লেরুন আনহা আতাস্তাক দেবন তা থেকে মুহূর্ত তোমরা পিছিয়ে যেতে পারবে না বা সেটাকে পিছিয়ে দিতে পারবে না আর সেটাকে এগিয়েও নিতে পারবে না ওয়াকালাজি নাফিররা বলেছিল যে আমরা এ কোরআনে বিশ্বাসী নয় ওয়ালাজী বাইহী আর কোরআন আগে যা নাজাল তাও বিশ্বাস করি না তারা রব্বাহিম আর তুমি যদি দেখতে ক্যামতের দিনে যে দশা হবে আল্লাহর সামনে তাদেরকে দণ্ডাইমান করা হবে ইয়ার যে ও বা আজহাম বা আদিনিল কৌল তাদের একে অপরের সাথে তর্ক বিতর্ক করবে বিচার দিবসে নেতারা ভক্তদের সাথে তর্ক করবে ভক্তরা বলবে তোরাই তো গুমরা করিয়ে নেতারা বলবে যে তোরাকে জবরদস্তি করেছিলাম হ্যাঁ তোরাকে বলেছিলাম মেনেছিলি কেন অনেক রকমের এইরকম বাদানুবাদ হবে কেমতের দিনে আল্লাহ পাক বলছেন ইয়াকুল উল্লাজীন আস্তু যে ফুদুর্বলরা বলবে লিল আস্তা একবার অহংকারীদেরকে নেতাদেরকে ইউল্লাহ আন্তুম লাকুন মেনিন তোমরা যদি না হইতে এই খারাপ নেতা আর খারাপ বিদাতি মোল্লা তাহলে আমরা পথভ্রষ্ট হইতাম না এই ধর্মীয় নেতা আর দুনিয়ার নেতাই দুই নেতৃস্থানীয় ব্যক্তি জনসাধারণকে পথভ্রষ্ট করে থাকে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফখর আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন মোহাম্মদ ও আলী ওয়াসবি আজমাইন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 দুইশো একষট্টি যারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে দানা एबों, ताहला जाके इच्छा रास्ता